দু হিমেন শেত নিজে ওকুকু ফমষ तुम्हें बोल य सत्य तुमालकर तरफ हेल प्रेरितमान इच्छा अस्वीकार करूर जमाना आखिर जमाना हसी भाई तो आखेरी इमाम तोाना इमामाह भवे शुने कि ताना आखेरी आशी भाई एही तो आखेरी इमाम महदी आशी भवे शुने ओ की तोने शो ना तो आखिर जमाना चौद शताब्दी हो पार एक रम जने चे सूर्य ग्रहण लागिल देखो ना पूर्व गगने धूमके तुएलो। जमी घन घन कामी घन घन का दिन महदी आसिया कान खुले क्या सुनोना तो आखिर जमाना আখেরি জামানা আছে ভাই এই তো আখেরি জামানা ইমামাহদে আসিয়াছে ভবে শুনে ও তাহা শুনো না এই তো আখেরি জামানা मोरू भूमे बेकार मरुभूम आकाशे जुआ हर से इलाशरा फे के दल दात बल भाग आखिर जमाना भाई तो जमाना इमामाई तो आखिर जमाना राजा हलो प्रजा प्रजा हलो राजा भोटे भिकारी ने, ने तारा बिना भोटे पास सक नबीरा हादिया घोषणा सुनिया घोषणा बोल सकना अल्लाहार मनयनतेमाम महदी देखो ना की আল্লাহর পাস ইমাম দেখো না এই তো জামানা জামানা. আছে ভাই এই তো আখেরি জামানা ইমামি আসিয়াছে ভবে শুনেও কি শুনো না এই জামানা প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত ঈদ মোবারক প্রিয় শ্রোতা বন্ধুরা পৃথিবীর বিভিন্ন দেশে আজও ঈদ উদযাপন হচ্ছে টরন্টোতে গতকাল ঈদ হয়ে গেল আজকে ইউকেতে হয়েছে বাংলাদেশে হয়েছে अपन देखे भव इसलम बांगल् सैफुल इसलम स्वागत अपनेस अफ इसलमाम जीटी ए ते एक दशमिक सत एफ एम तरंगे विश्वव्यापी इंटरनेटे डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट वफ इसलम्बा डट कम याते आजकल अनुष्ठान हान चोक देखा हजरत मुहम्मद इलालमर भविष्यवाणी अनुजा दाँद जाले एक चोख काना थक अर्थात तर ता, डान चोख अंध थक आधात्ता की आध्यात्ता जो डान चोकर बेपारे जिसटार अंध से दुनिया बेपारे प्रचुर ज्ञान थक दुनिया के से राजव कर दापटर सांतु आधत् जगते से अंध तो डान चोख के क्यों आप देखते परी सेगल আমরা শ্রোতাদের সামনে বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি এবং আপনাদের ডান খুলতে আমরা সাহায্য করি তো আপনাদের যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন এই নাম্বারে ফোর টোল ফ্রি ওয়ান এইট ফাইভ এছাড়াও আমাদের ওয়েবসাইট ডা বাংলা ডট কম এই ঠিকানাতে গিয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইমেইলের মাধ্যমে আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন জেনাব সফসুদ্দিন আহমেদ সাহেব জেনাব শাহেদ মাসুদ সাহেব বাংলাদেশ থেকে সালেহা আহমেদ সাহেব প্রফেসর জামি আহমেদিয়া বাংলাদেশ এবং মিশনারি ইউকে জনাব তারেক মবাসের সাহেব অনুষ্ঠানের শুরুতেই আমরা আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের খলিফা শান্তির দূত প্রগতির দূত হযরত মির্জা মসরুর আহমদ আয়দ আল্লাহ তালা বিনাসহীল আজিজ গতকাল যে খুদ্া প্রদান করেছেন শুক্রবারে তা আমরা শুনবো মিশনারি জনাব তারেক মুবাশের সাহেবের কাছ থেকে আমাদের প্রাণপ্রিয় ইমাম হজর খালিদুল মাসিউল খামেসুল্লা পনেরো জুন দু হাজার আঠারো লন্ডনের মসজিদ থেকে প্রদত্ত জুমার খুদ্ায় একাধারে কোরানে বর্ণিত বিভিন্ন দোয়া এবং মহানবী সাল আলহাসালাম এবং হাজর মাসিহে মাউদাল সাল আসালামকৃত অনেক দোয়া পাঠ করেন এবং সবাইকে এ দোয়ায় অংশ নিতে অনুরোধ জানান হজুর বলেন মহানবী সাল আল্লব আসাল্লাম জুমার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে একবার বলেন সেদিন অর্থাৎ জুমার দিন এমন একটি মুহূর্ত আসে যদি তখন একজন মুসলমান নামাজরত থাকে আর তখন সে যে দোয়াই করে তা আল্লাহতালা গ্রহণ করেন কিংবা তখন সে যে কল্যাণ এবং মঙ্গল প্রার্থনা করে আল্লাহ আল্লা তাকে দান করেন অনেকে এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন জুমার খোদবাহ নামাজের অংশ তাই এটিও সেই বিশেষ সময়ের অন্তর্ভুক্ত যার সম্পর্কে মহানবী সাল্লাহ আল্লাসাল্লাম এই মন্তব্য করেছেন মোট কথা জুমার দিনের একটি বিশেষ গুরুত্ব বা তাৎপর্য রয়েছে আর একান্ত অপারগতা ছাড়া প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মুসলমানের জন্য জুমার নামাজ পড়া আবশ্যক হুজুর আদুল বেন আজিজ বলেন নামাজে প্রত্যেকে নিজ নিজ চিন্তা অনুসারে ও প্রয়োজন অনুসারে দোয়া করে থাকেন আবার কতক এমনও আছে যারা নামাজ পড়ে ঠিকই কিন্তু দোয়ার জন্য বিশেষ ভাবাবেগ তাদের মাঝে সৃষ্টি হয় না বাজ্য তো নামাজ পড়ে আর মনে করে বুলি সর্বস্ব নামাজ পড়াই তাদের জন্য যথেষ্ট এর ফলে দোয়ার গুরুত্ব কি তা তারা বুঝতেই পারে না তাই আজ রমজানের এই শেষ জুমায় আমি ভাবলাম কিছু দোয়া পড়ব যেন যাদের এদিকে মনোযোগ কম তারা বুঝতে পারে যে দোয়া কি আর সমবেতভাবে আমরা নিজেদের দোয়া ও প্রার্থনা আল্লাহর দরবারে উপস্থাপন করব। আর এরপর নামাজেও সমবেতভাবে এসব দোয়া কবুল হওয়ার জন্য গৃহীত হওয়ার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করব। হজুর বলেন এসব দোয়ার কতেক আমি কোরআন বর্ণিত বিভিন্ন দোয়া থেকে নিয়েছি মহানবী সাল্লাহ আলহ আবা সালামের কিছু দোয়া রয়েছে হাজর মসিহে মাউদ আলহ সালবাস্লামের কতিপয় দোয়াও এর মধ্যে রয়েছে আর কিছু সাধারণ দোয়াও রয়েছে হুজুর বলেন কোরআনের ও মসনুম যে দোয়াগুলো পরব আমি আপনারা পারলে আমার সাথে সেগুলো আড়াবেন আর মনে মনে প্রত্যেক দোয়ার পর আমিনও বলতে থাকবেন। আল্লাহলা আমাদের সকল দোয়া কবুল করুন আমিন এরপর হুজুর আনবার আদালত বিনাস আজিজ আল্লাহ তালার প্রশংসা ও দরুদ পাঠের পর এক নাগারে বিভিন্ন কোরআনী দোয়া পড়তে থাকেন এরপর হুজুর হাদিস থেকে মহানবী সাল আলহ আসলামের কয়েকটি মসনুম দোয়া পড়েন তারপর নসি মহামদুল্লাহ ইসলাতবাস্লামের কতিপয় দোয়াও পড়েন যা তিনি বিভিন্ন সময় তার সাহাবিদের উদ্দেশ্যে লিখেছিলেন আর সবশেষে কয়েকটি সাধারণ দোয়াও পাঠ করেন হুজুরের সাথে সাথে মসজিদেও পুবিষ্ট মুসল্লিগণ আমিন বলতে থাকেন হুজুরান আমরা ইদিনাস্লা যে সব দোয়া করেন তার মধ্যে আল্লাহর কাছে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ যাচনা আগুনের শাস্তি থেকে মুক্তি প্রার্থনা জ্ঞানের সমৃদ্ধি সত্য ও মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্য নির্ণয় শত্রুদের অনিষ্ট থেকে নিরাপত্তা লাভ নিজেদের অন্যায় অপরাধ স্বীকার করে খোদার দরবারে ক্ষমা প্রার্থনা করা আর নিজেদের অযোগ্যতা ও দুর্বলতা স্বীকার করে খোদার রহমত যাচনা করা বিশ্বকে আমাদের দোয়ায় স্মরণ রাখা উচিত আল্লাহ তালা তাদের মাঝে ঐক্য সৃষ্টি করুন তাদের মধ্যে যে মনোমালিন্য ও বিভক্তি রয়েছে তা দূরীভূত হোক তাদের পারস্পরিক শত্রুতার অবসান ঘটুক আর তাদের আভ্যন্তরীণ শত্রুতার সুযোগে অমুসলমান শক্তিগুলো নিজেদের স্বার্থ উদ্ধার করছে আল্লাহতালা তাদের হাতকে প্রতিহত করুন এবং তারা ইসলামের কোনরূপ ক্ষতি সাধন করা থেকে নিবৃত্ত হোক আল্লাহ তালা নারী পুরুষ নির্বিশেষে সকল আহমদের মাঝে স্বল্পে তুষ্টি সৃষ্টি করুন তাদেরকে সর্বপ্রকার অকল্যাণ থেকে রক্ষা করুন তাদেরকে দৃঢ়চিত্ততা দান করুন তারা সর্বদা জামাতের ব্যবস্থাপনা पदाधिकारी के निजी दायित्व अनुधावे तौफिक दान कर वक्फी जिंदी वक्फर प्रकृत रूखे धर्म क्तिष्ट रखी आसने तरफ कर्मकांडे केवल मुस्लिम विश्व नए बर समग्र विश्व एक महासिंग रक्षा कर पद मर्यादा उन्नत करप्तर स्वयं उत्तम निरापा विधान कर पथे बंदी মুক্তির উপায় সৃষ্টি করুন যারা কোন না কোনো ভাবে বিপদে যারা বিভিন্ন দেশে এমন বিপদ কবলিত তাদের বিপদ দূর করে দিন এবং শত্রুদের হাত প্রতিহত করুন বা রুখে দিন কাদিয়ানের দরবেশগণ কাদিয়ান এর অন্যান্য বিপদগ্রস্ত পাকিস্তানের বাসিন্দাগণ ও বেশিরভাবে রাবোয়ানিবাসীগণ যাদের জীবন চলার পথ সরকারের পক্ষ থেকে সংকীর্ণ থেকে সংকীর্ণতর করা হচ্ছে আল্লাহ তালা তাদেরকে অত্যাচারীদের হাত থেকে মুক্তি দিন এবং পরিস্থিতি সেখানকার পরিস্থিতি অনুকূল করে দিন একইভাবে ভারতেও বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্থানে আহমদির ওপর অত্যাচার বা নির্যাতন চালানো হচ্ছে আল্লাহ তালা অত্যাচারীদের নিবৃত্ত করুন যেখানে তারা সুযোগ পায় আহমদির উপর নির্যাতন চালায় কয়েকদিন পূর্বে এমনই একটি স্থানে যেখানে অল্প কিছু আহমদি ছিলেন তাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বিতাড়িত করা হয়েছে আর তারা গৃহহীন অবস্থায় দুর্বি জীবন যাপন করছে আল্লা তাদেরকে নিজ নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ করে রাখুন এবং শত্রুদের অনিষ্ট থেকে তাদের রক্ষা করুন মুসলমানরা যারা নিজেদের মাঝে মতবিরোধ ও ভেদাভেদের প্রকৃত আদর্শ ও শিক্ষা তাদেরকে মেনে চলার তৌফিক দিন আল্লাহ আর আল্লাহর প্রেরিত মাসি ও মাহাদিকে ও সৌভাগ্য দিন যেন তারা তাকে মেনে ভুল পথে পরিচালিত হওয়া থেকে रक्षा पल्ला तबलिगे क्षेत्र आज, आज गुरुपूर्ण भूमिका पालन कर सकी और कलाकुशल्ला उत्तम प्रतिदान दिन आगे चेहरा बसि तक সেবা করার তৌফিক দিন আফ্রিকা অতব্লিগের ক্ষেত্রে পর্যায়ে সব কাজ তারা করছে আল্লাহ তাদের জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ করেন যাতে তারা আরো উন্নত অনুষ্ঠান তৈরির মাধ্যমে স্বজাতি ও বিশ্বের দরবারে আহমদীয়তের সংবাদ পৌঁছে দিতে সক্ষম হয় আল্লাহ তালা আমাদের সকল দোয়া কবুল করুন আমিন প্রিয় শ্রোতামণ্ডলী হুজুরের খুতবা সম্পূর্ণ শোনার কোনো বিকল্প নেই আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খুতবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খুতবাটি শোনার অনুরোধ রইল হুজুরের খুতবাটি পুরো শুনতে পাবেন ভয়েস অফ ইসলাম বাংলায় এবং আমাদের ওয়েবসাইট www.ahmudiabangla.org এ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ তারেক মুবাশশ সাহেব বাংলা অনুষ্ঠান ডান চোখে দেখা শুনছেন আমরা এখন একটি প্রশ্ন নিচ্ছি স্পেইন থেকে জনাব নাসিরুদ্দিন বিপ্লব সাহেব প্রস্তুতি করেছেন তার প্রশ্ন সারমর্ম হচ্ছে আমরা আহমদীয়া মুসলিম জামাত কিভাবে ঈদ উদযাপন করি এবং এই ঈদের পার্থক্যটা কি নন আহমদাদের সাথে আমাদের এই ঈদ উদযাপনের পার্থক্য কী মূল পার্থক্য হচ্ছে আমরা আহমদিরা জীবন্ত ধর্মের যুগ ইমামের পেছনে থেকে আমরা ঈদ উদযাপন করি এটা একটা জীবন্ত জামাত এর মধ্যে জীবন আছে প্রাণ আছে ঈদের আনন্দ সঠিক আনন্দ আছে এবং সঠিকভাবে ধর্মপালনের সমস্ত ক্ষেত্র আছে এখানে এবং সরাসরি আল্লাহর সাথে আমরা নৈকট্য অর্জন করতে পারি যুগ ইবাম এবং জীবন্ত ধর্মের যুগ পিছনে থেকে আমরা আসুন তার আজকের ঈদের খুদ্া থেকে এই প্রশ্নের উত্তরটা আমরা বুঝতে চেষ্টা করি আজ ১৬ই জুন দু রোজ শনিবার লন্ডনের ফুত মসজিদে হজুর আনোয়ার আদালতলা বেনসিল্ আজিজ ঈদের নামাজ পড়ান এবং ঈদের খব্বা প্রদান করেন হজুর আনোয়দুল্লাহ বেন আজিজ তার ঈদের ক্ষব্বায় বলেন রমজানে ইবাদতের প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ হয়েছে এটি বিশেষ সুযোগ এসেছিল একটি বিশেষ পরিবেশ সৃষ্টি হয়েছিল ইবাদতের জন্য মানুষ ইবাদত করেছে মনোযোগ নিবদ্ধ করেছে কিন্তু রমজান শেষ হওয়ার পর এই এবাদত থেকে আমাদের সরে গেলে চলবে না বরং আমাদেরকে এই এবাদতের অভ্যাস ধরে রাখতে হবে আলস্য পরিহার করতে হবে এবাদতের মধ্যে আমরা নামাজ পড়েছি অতিরিক্ত নফল পড়েছি অতিরিক্ত এবাদত করেছি বিভিন্ন নেকি করেছি সাদগা দিয়েছি বিভিন্ন খাতে আর্থিক কোরবানি করেছি যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্য অনুযায়ী আল্লাতাল প্রাপ্য এবং বান্দার প্রাপ্য প্রদানের চেষ্টা করেছি এই মাসে হজুর বলেন অনেক সময় মানুষ বলে যে আমরা চেষ্টা করি এ বাদের জন্য কিন্তু আমরা পারি না কিন্তু যদি সত্যিকারভাবে চেষ্টা করা হয় তাহলে মানুষ পারে না এমনটি হতে পারে না কেননা রমজান মাসে মানুষ সত্যিকারভাবে চেষ্টা করে বলেই তারা ভোররাতে উঠতে পারে নফল পড়তে পারে তাহাজ পড়তে পারে এবং রোজাও রাখার সুযোগ তাদের হয় তো সত্যিকার চেষ্টা যদি থাকে তাহলে পরে রমজানের মতো বছরের অন্য অন্য তারা এ বাদতের প্রতি মনোযোগী হতে পারে হুজুর আজকের ক্ষোভ খোদা তালার প্রাপ্য অধিকার এবং খোদার সৃষ্টির প্রাপ্য অধিকার প্রদানের প্রতি জামাতের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন হজুর বলেন আমাদেরকে মানুষের প্রতি সহানুভূতির চেতনা বৃদ্ধি করতে হবে সহানুভূতির চেতনা আমাদের মাঝে যদি সৃষ্টি হয় তাহলে এই ঈদ আমাদের জন্য সত্যিকার আনন্দের কারণ হবে গত এক মাস রোজা রেখেছি আমরা আমরা ত্যাগের যে প্রশিক্ষণ নিয়েছি তার পুরস্কারস্বরূপ আল্লাহ তালা আজ আমাদেরকে ঈদ উদযাপন করার তৌফিক দিয়েছেন এই প্রশিক্ষণ যদি আমরা ভুলে যাই তাহলে আজকের এই ঈদ উদযাপন আমাদের জন্য কোনোভাবেই অর্থবহ এবং কল্যাণকর হবে না হজুর বলেন এ মাসে যে নেকি বা সৎ কাজগুলো আমরা করেছি সেগুলো যদি আমরা ধরে না রাখি তাহলে আজকের এই আনন্দ উদযাপন এটি অর্থহীন হজুর বলেন দরিদ্র ও অভাবীদের প্রয়োজন আমাদের পূরণ করতে হবে তাদের খাদ্য পানীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা আমাদের করতে হবে মানুষের জন্য দুটি বড় দায়িত্ব আল্লাহতালা নির্ধারণ করেছেন একটি হচ্ছে খোদার প্রাপ্য প্রদান আর অপরটি হচ্ছে বান্দার প্রাপ্য অধিকার দেয়া খোদার প্রাপ্য বলতে আমরা কি বুঝি হুজি বলেন খোদার প্রাপ্য বলতে এটি বুঝানো হয়েছে যে খোদার সাথে তোমরা কাউকে শরিক করবে না খোদা প্রদত্ত শিক্ষা তোমরা মেনে চলবে এবং তোমরা নিবিষ্ট চিত্তে আন্তরিকতার সাথে খাটি হৃদয়ে খোদার ইবাদত করবে এটি হচ্ছে হোক কল্যাণ আর বান্দার প্রাপ্য অধিকার বলতে বুঝানো হয়েছে বান্দার প্রয়োজন পূরণ করা যারা অভাবী যারা দুর্বল जरा समाज वंचित श्रेणी रही है तरह प्रयोजन पूरण जर सामर्थ्य आज सर्व चेष्टा करते हजर बहमदिया मुस्लिम जमानत अल्लाह तलाजले ह्यूमिनिटी फार्स्ट और ट्रिपल एर मध्यमें विश्व दूर दूरान्त अंचविधा बच्चित मानुष्य सेवा कर जाप्प मूल्य ता मानुष चिकित्सा सेवार व्यवस्था करा मानुषे दारे देश शिक्षार सेवा पोच दीच्च मानुषे आवशनर व्यवस्था कर सूपिय पानी व्यवस्था करफ्रिकार दूर दूरान अंचले हजूर बोलें बना दुर्गत भूमिकम्प और प्राकृतिक दुर्योग मोकबाए फार्स्ट सफल भाव क्च कर ता सब मजे त्राण वितरण कर धर्म बर्ण सवार ऊर्ध হাদিসে আছে হজুর বলেন যে হাদিসে আছে তোমরা প্রতিবেশীর প্রাপ্য দাও প্রতিবেশী বলতে এখানে শুধু আপনার বাড়ির পাশে যিনি বসবাস করেন তাকেই বোঝানো হয়নি বরং আপনার যে ভাই সে ভাই যদি আপনার বাড়ি থেকে অনেক দূরেও থাকে। থাকে কেন বা অনেক দূরেই বসবাস করুক না কেন সেও আপনার প্রতিবেশী তাকেও তার প্রাপ্য অধিকার দিতে হবে মহানবীশাল আসলাম বলেছেন যে তোমরা তরকারি রান্না করার সময় তরকারিতে একটু ঝোল বেশি দিও যাতে তোমরা তোমাদের সুস্বাদু খাবার থেকে তোমাদের প্রতিবেশীকেও একটু অংশ দিতে পারো তো হুজুর এই বিষয়টিও আজকের ঈদের খোদ্বায় তুলে আনেন হুজুর বলেন প্রত্যেক দিন আমাদের প্রত্যেককে আত্মবিশ্লেষণ এবং আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা এই কাজ বা এই দায়িত্ব কতটুকু পালন করেছি অর্থাৎ মানব সেবার ক্ষেত্রে আমরা কতটুকু দায়িত্ব পালন করছি ক্ষুধার্ত পিপাসার্থ এবং অসুস্থ ছিলাম আমি হাদিসে কুদ্সিতে আসছে মহানবী সাল আল্লাহ আল্লি হাসান বলেছেন যে আল্লাহ তালা বলবেন কি আমার দিবসে যে আমি ক্ষুধার্থ ছিলাম আমি পিপাসার্থ ছিলাম আমি অসুস্থ ছিলাম কিন্তু তোমরা আমার ক্ষুধার দূর করনি আমার পিপাসা নিবারণ করিনি এবং আমার অসুস্থ ছিলাম আমাকে দেখতে আসুনি লোকেরা বলবে হে আল্লাহ তুমি আবার কবে ক্ষুধার্থ ছিলে তুমি আবার কবে পিপাসার্থ ছিল তোমার আবার কবে অসুখ হয়েছিল তখন আল্লাহ বলবেন যে না আমি নই বরং আমার অমুক বান্ধা ক্ষুধার্থ ছিল তোমরা তাকে দেখতে যাও তাকে দেখো বা তার ক্ষুধা নিবারণের চেষ্টা করনি তার পিপাসা দূর করার চেষ্টা করনি তার অসুখের সময় তোমরা তাকে দেখতে যাওনি অনুর আরেক দল এমন থাকবে হাদিসে এসেছে যে আল্লাহলা বলবেন যে হে আমার বান্দাগণ তুমি তোমরা আমাকে খাইয়েছ আমার পিপাসা দূর করেছো এবং আমি অসুস্থ ছিলাম আমাকে দেখতে গিয়েছো তখন তারা বলবে যে হে আল্লাহ তুমি আবার কবে অসুস্থ ছিল তুমি আবার কবে ক্ষুধার্থ ছিল তুমি আবার কবে পিপাসার্থ ছিল তখন আল্লাহ বলবেন যে আমার অমুক বাঁধা ক্ষুদার্থ ছিল তোমরা তাকে খাইয়েছ অসুস্থ ছিল তোমরা তার অসুস্থতা দূর করার জন্য চেষ্টা করেছো তো এই আল্লাহ বলেন যে আহমদিয়া জামাত খেলাফতের নেতৃত্বে আল্লাহর বান্দাদের আল্লাহর সৃষ্টির বা মানব সেবার কাজ নিরলসভাবে করে যাচ্ছে হুজুর বলেন যে আল্লাহ মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন पचंद करें मानुष्य प्रति सहानुभूति प्रदर्शन के तरह निजर प्रति सहानुभूति प्रदर्शन आख्या दिए जहाँ ए हादीक प्रकाश पाए हजूर बोलें कारण जदि क्यों कारो चाकर प्रति सहानुभूति प्रदर्शन करे सहानुभूति मूलत मालिकर प्रति सहानुभूति प्रदर्शन नामान्तर हजूर बोलें क्योंकि खोदा तरह सृष्टि के अनेक बसी भलें खोदा तर अनेक बस पसंद करें तई खोदारृष्टिर प्रति जरा सहानुभूति प्रदर्शन करें खुदा तक भलें हजरें सृष्टिर प्रति सहानुभूति सहमर्मित प्रदर्शन आवश्यक और मानवजात प्रति सहानुभूति प्रदर्शन कर যারা মানব জাতির প্রতি সহানুভূতি প্রদর্শন করে খোদা তাদের কখনো ইমান নষ্ট করেন না আর লোক দেখানো কাজ বা লৌকিকতা বর্জিত হতে হবে আমাদের কাজ আমাদের সকল কাজ হতে হবে আন্তরিকতার সাথে এবং খোদার সন্তুষ্টি লাভের দৃশ্যে হতে হবে হুজুর এখানে তাস্কিরাতুল আউলিয়ার একটি উদাহরণ দেন যে এক বৃদ্ধ অগ্নিপূজারই বৃদ্ধ বয়সে এসে চড়ই পাখিকে বর্ষাকালে সে চারা খাওয়াতো বা দানা পানি খাওয়াতো এবং একজন আউলিয়া বা একজন বুজুগ তাকে দেখে বলে তোমার এই দানা পানি খাওয়ানোতে তোমার কি লাভ হবে একদিন দেখা যায় অনেক পরে দেখা যায় যে হজের সময় সেই অগ্নিপুজারী হজ করছে সেই অগ্নিপুজারী সেই আউলিয়াকে দেখে চিনতে পারেন এবং বলেন দেখেন আজ আমার সেই দানা খাওয়ানো কি কাজে আসেনি অর্থাৎ সেই যে চড়ই পাখিকে আমি দানা খাইয়েছিলাম আদার খাইয়েছিলাম তার ফলে আল্লাহ তালা আমাকে ইমান আনার তৌফিক দিয়েছেন অতএব নেকি করেন এবং এই নেকি অবশ্যই করা উচিত ন্যায় সাথে নেকি করা উচিত এবং কোরআন শরীফের আয়তের আলোকে নেকির ঊর্ধ্বে বা ন্যায় বিচারের থেকে আমাদের এসান করতে হবে অনুগ্রহ করতে হবে মানুষের প্রতি অনুগ্রহশীল হতে হবে এবং কখনোই কারোর প্রতি অনুগ্রহ করে কোনোভাবে খোঁটা দেয়া চলবে না ব্যক্তিগত ভালোবাসার আতিশয্যে আমাদেরকে মানুষের প্রতি কোমল হৃদ আজ যে নির্দয় এবং নিষ্ঠুরতা চালানো হচ্ছে এক্ষেত্রে আমাদের হৃদয় রক্তে রঞ্জিত হয় আমরা তাদের জন্য দোয়া করতে পারি হুজির বলেন তোমরা যদি পুরোপুরি ন্যাগ হতে চাও পুরোপুরি তোমরা যদি খোদাতলার দৃষ্টিতে সৎ এবং পুণ্যবাণ বান্দা হতে চাও তাহলে তোমরা আদল এবং ইনসাফ করো এবং তোমরা মানুষের প্রতি এহসান বা অনুগ্রহ করো খুব শেষ দিকে হজুর বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আমরা যেন উন্নত মর্যাদা অর্জনকারী হই মানবতার সেবক হই এবং আমরা যেন এতায়াতের বা আনুগত্যের উন্নত মান অর্জন করি আমরা যেন দরিদ্র এবং অভাবীদের নিঃস্বার্থভাবে সেবা করতে পারি গরিব দুঃখী এবং মিসকিনদের যেন আমরা সেবা করতে পারি খোদবার শেষ দিকে হুজুর বাকফি জিন্দিগি যারা আর্থিক কোরবানি করেন তাদের জন্য এবং সার্বিকভাবে উন্মত মুসলিমের জন্য এবং বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে আহমদিরা অত্যাচার এবং নির্যাতনের লক্ষ্যে পরিণত হচ্ছে আহমদীদের পূর্ণ নিরাপত্তার জন্য দোয়ার আবেদন জানান বিশেষ করে পাকিস্তান ইন্দোনেশিয়া এবং আলজেরিয়ায় বসবাসকারী আহমদীদের জন্য দোয়ার অনুরোধ জানান এবং খোদবার শেষে হুজুর আনোয়ার আদিল রাব্বান আস সিরাজ আজীজ হাত তুলে নীরব দোয়া করেন এবং উপস্থিত সকল মুসল্লি হুজুরের সঙ্গে হাত তুলে দোয়া করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ তারেক মহোদয় সাহেব মিশনারি ইউকে বিপ্লব সাহেব আপনি আমাদের প্রাণপ্রিয় খলিফা ইসলামের খলিফা শান্তি ও প্রগতির দূত নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান হজরত মির্জা মাসরুর আহমেদ যে ঈদের প্রদান করেছেন তার মধ্যে আপনার প্রশ্নের উত্তরটা ছিল আপনি আশা করি অত্যন্ত বিস্তারিতভাবে ব্যাপারটা বুঝতে পারছেন সময় সুযোগ মতো পুরো ঈদের খুদ্টি শোনা নেবেন তাহলে আরও হৃদয়ঙ্গমন করতে পারবেন ব্যাপারটি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ এখন যেন শায়েদ মাসুদ সাহেবকে অনুরোধ করছি থেকে পড়ার জন্য জামাত গঠনের উদ্দেশ্য সম্পর্কে বলেন হে আমার বন্ধুগণ যারা আমার বয়াতের সিলসিল্লার অন্তর্ভুক্ত হুদা আমাকে ও তোমাদেরকে যেন ওই সকল কাজের সৌভাগ্য দান করেন যার ফলে তিনি সন্তুষ্ট হন আজ তোমরা সংখ্যায় নগণ্য আজ তোমাদেরকে অবজ্ঞা অবজ্ঞার দৃষ্টিতে দেখা হচ্ছে এটা তোমাদের জন্য আল্লাহর সেই শূন্যত অনুযায়ী এক পরীক্ষা যা আদিকাল থেকে প্রবাহমান রয়েছে প্রত্যেক দিক থেকে তোমার পদস্খলনের চেষ্টা করা হবে শারীরিকভাবে নির্যাতন করা হবে বিভিন্ন ধরনের কটাক্ষ শুনতে হবে এবং যারা তোমাদেরকে জিব্বা বা হস্ত দ্বারা দুঃখ দেবে তারা মনে করবে যে তারা যেন ইসলামের সেবা করছে আকাশ থেকেও তোমাদের জন্য কিছু পরীক্ষা আসবে যাতে তোমরা সার্বিকভাবে পরীক্ষিত হও অতএব শুনে রাখো তোমাদের বিজয় ও প্রধান্য লাভের এই পন্থা এরূপ নয় যে তোমরা নিজ শুষ্ক দর্শনকে অবলম্বন করো অথবা বিদ্রূপের উত্তরে বিদ্রুপ করো অথবা গালমন্দের উত্তরে গালমন্দ দাও তোমরা যদি এই পথ পন্থা অবলম্বন করো তাহলে তোমাদের হৃদয় কঠোর হয়ে যাবে এবং তোমাদের মধ্যে শুধু দাবিই বিদ্যমান থাকবে আমল নয় যা আল্লাহ তালার খুবই অপছন্দ করেন ও ঘৃণার দৃষ্টিতে দেখে থাকেন সুতরাং এরূপটি করোনা নচেত দুটি অভিশাপ তোমাদের উপরে একত্রিত হয়ে পড়বে একটি সৃষ্টির অপরটি খোদার ধন্যবাদ শাহেদ মাসাদ সাহেব আপনার কাছে আমরা আবার ফিরব কোনো এক সময় প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা ডান চোখে দেখা ডান চোখে দেখা ভয়েস অফ ইসলাম বাংলা অনুষ্ঠান শুনছেন এটি একটি ইন্টারঅিভ অনুষ্ঠান আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি এটি একটি মিথস্ক্রিয় অনুষ্ঠান প্রথমে এখন আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি মানুষের মধ্যে ভালো ও মন্দের পার্থক্য করার ক্ষমতা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ইসলাম এই দাবি করে কোরআন শরীফও এই কথাটি আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেক মানুষের মধ্যে মধ্যে ভালো ও মন্দের পার্থক্য করার শক্তি আল্লাহতালা রেখে দিয়েছেন অর্থাৎ যদি আমরা বলতে চাই তাহলে এটা বলতে পারি যে প্রত্যেক মানুষের প্রকৃতিতে আল্লাহতালা ভালো এবং মন্দ মন্দের যে বিষয়টি রয়েছে এটিকে বুঝার এবং এটিকে অনুভূত করার অনুভূত হবার এবং এটি যে ভালো কোনোটা হচ্ছে খারাপ এটিকেও বুঝার ক্ষমতা ক্ষমতা আল্লাহতলা তার প্রকৃতিতে রেখে দিয়েছেন এ বিষয় নিয়ে যখন কথাবার্তা বলা হয় তখন অনেকেই এটা নিয়ে কূটতর্ক করে যে যদি প্রত্যেক মানুষের মধ্যেই যদি ভালো এবং মন্দের যদি বিভেদ যদি আল্লাহ তালা তার প্রকৃতিতে রেখে থাকেন বিভেদ করার শক্তি যদি আল্লাহ তালা নিহিত রাখেন তাহলে এই পৃথিবীতে মানুষ কেন এত অপরাধ করবে বা প্রত্যেকটি মানুষ মন্দকে তিরস্কার করা উচিত আর প্রত্যেক মানুষই ভালো কর্ম করা উচিত তো এই বিষয়টিতে বিতর্ক যাওয়ার প্রয়োজন নেই কিন্তু সংক্ষেপ এতটুকুই বলি যে ভালো এবং মন্দ বিষয়টি অনুভূত হওয়া এবং মানুষের বিবেকে বা তার সাব কনসিয়াসে এ বিষয়টি জাগ্রত হওয়া যে এটা খারাপ কাজ এটি মন্দ কাজ এটি হলো আসল বিষয় যা ইসলাম দাবি করে যে প্রত্যেক মানুষের যদি কনসিয়াস মাইন্ড যদি কোন জিনিসকে খারাপ নাও মনে করছে কিন্তু তার সেটাকে খারাপ মনে করে থাকে দেখেন পবিত্র কোরআনে আল্লাহতলা সুরা আর শাম যেটি একানব্বই তম সুরা এই সুরার নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন রাজিমাহা ফুজুরাহা ও যে আল্লাহ তালা কেননা তিনি এ আত্মার অর্থাৎ মানব প্রকৃতিতে ভালো এবং মন্দ বিচার করার যোগ্যতা প্রথিত করে দিয়েছেন এটা কোরআনের দাবি ইসলামের দাবি এ বিষয়টি একটি অত্যন্ত গভীর আয়াত প্রথমত যদি প্রত্যেক মানুষের মধ্যে ভালো এবং মন্দ যদি তার সাবকনশিয়াস যদি এই বিষয়টিকে অনুভব করে এবং অনেক সময় অনেকেই প্রত্যেক মানুষই প্রত্যেকটি কর্মকে ভালো বলে না আবার প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি কর্মকে খারাপও বলে না আবার অনেকেই আছেন বা প্রত্যেকটি মানুষ কিছু কিছু কর্মকে খারাপ মনে করে আবার প্রত্যেকটি মানুষ এরকম রয়েছেন যারা কিছু কিছু কর্মকে খুব ভালো কর্ম মনে করে তো আল্লাহ আল্লাহতলা এই বিষয়টি যে মানুষের স্বভাবে রেখে দিয়েছেন প্রকৃতিতে রেখে দিয়েছেন যে মানুষ যখন কিছু কর্মকে ভালো মনে করে মানুষ যখন কিছু কর্মকে খারাপ মনে করে তাহলে নিশ্চয়ই এমন একজন অস্তিত্বের প্রয়োজন রয়েছে এমন এক শক্তিশালী অস্তিত্বের প্রয়োজন রয়েছে যা তাকে হেদায়েত দিবে পথ নির্দেশ দিবে যে দেখো হে মানবাত্মা হে মানুষ এটি ভালো কাজ আর এটি মন্দ কাজ এই যে যে সত্তা যে অস্তিত্ব মানুষকে পরিষ্কার করে বলে যে এটি এটি হলো ভালো কাজ আর এটি হলো মন্দ কাজ যেহেতু এটা মানুষের প্রকৃতিতে আছে যে কর্ম ভালো আছে মন্দও আছে তাই এমন একজন সত্তার প্রয়োজন রয়েছে যে মানুষকে সে ভালো এবং মন্দের পার্থক্য বলবে এবং কোনটি ভালো কাজ এবং কোনটি মন্দ কর্ম সে বিষয়টা তাকে অভিহিত করবে ইসলাম এমন সত্তাকে আল্লাহ বলে আমাদেরকে পরিচয় করিয়েছে এবং আল্লাহ যেহেতু তিনি পরাক্রমশালী এবং তিনি মানুষের সৃষ্টিকর্তা তাই মানুষকে এই বিষয়গুলিকে বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রসুল পাঠিয়েছেন যাদের মাধ্যমে মানুষের সেই কনসকে জাগ্রত করা হয়েছে যে দেখো এটি ভালো এবং এটি মন্দ দেখেন এই পৃথিবীতে বহু এরকম মানুষ রয়েছে যারা চুরি করাকে মন্দ কর্ম মনে করে না মিথ্যা বলাকে মন্দ কর্ম মনে করে না আবার কোনো অন্য অন্য ধরনের পাপ করাকে তারা মন্দ মন্দকর্ম মনে করে না কিন্তু তাদের জীবনের দৈনন্দিন জীবনেই অনেক এরকম বিষয় চলে আসে যেখানে তারা সে মিথ্যাকে একটু মন্দকর্ম মনে করে আমাকে নিজেই মিথ্যা বলছে সে ঘুষ খড়িকে একটা মন্দকর্ম মনে করছে যদি যখন সে যখন কি না সে নিজেও সেই ঘুষ খাচ্ছে তো এই দুনিয়াতে প্রত্যেকটি বিভাগে আমরা দেখি যে মানুষ নিজের ক্ষেত্রে কিছু কিছু জিনিসকে মন্দ মনে করে না কিন্তু যখনই সে বিষয়টি তার নিজের ব্যক্তিগত স্বার্থে এসে লাগে তখন সে সেটিকে সম্পূর্ণ রূপে একটি পাপ মনে করে একটি গন খারাপ মনে করে নেয় এই পৃথিবীতে অনেক এরকম মানুষ রয়েছে যারা গোষ্ঠ খাওয়াকে অত্যন্ত কর্ম মনে করে অনেক হিন্দু অনেক শিখ এরকম রয়েছে যারা গোষ্ঠ নাম শুনলেও ভূমি করে ফেলে কেননা এটা তাদের প্রকৃতিকে প্রকৃতিতে এই বিষয়টি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে যে গোষ্ঠ খাওয়াও যেতে পারে অর্থাৎ মানুষের যে মাইন্ড রয়েছে মানুষের যে কনসিয়াস রয়েছে সেটাকে সে এভাবে সেট করে ফেলে যে এই জিনিসটা তার জন্য যত ভালো নয় এই জিনিসটা তার নিকট ঘৃণ এবং মানুষ সেটিকে খেতে পারে না এইভাবে এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আমরা দেখতে পাই যাই হোক যে বিষয়টা বললাম যে প্রত্যেকটি মানুষ তার সাবকনসিয়াস মাইন্ড যেটা রয়েছে এখানে প্রত্যেকটি বিষয়ে একটা ভালো বা মন্দ এটা তার সাবকনসিয়াস তাকে বলে দেয় যে এটা ভালো না মন্দ তো এই বিষয়টি যে আমি বললাম সাবকনসিয়াস মাইন্ডের কথা যে কর্মের ক্ষেত্রে যে অনেকগুলি এরকম কাজ রয়েছে যেখানে মানুষ সেটাকে ভালো মনে করে আবার খারাপ মনে করে প্রত্যেক মানুষই আবার অনেক এরকম আছে যারা নিজের ক্ষেত্রে ওই কর্মটিকে করাকে এই মন্দকর্ম করাকে ভালো মনে করে কিন্তু যখন তার নিজের স্বার্থের বিরুদ্ধে সে কাজটি হয় এবং তার নিজের বিরুদ্ধে হয় তখন সে সেটাকে পাপ মনে করে না। এ বিষয়টি যদি মানুষ খুব খোলা মন চিন্তা করে তাহলে মানুষ সেটাকে বুঝতে পারে কথা হলো যে বিবেকের দরজা তার সাবকনসিয়াস মাইন্ড যেটা রয়েছে তার কনসিয়াস মাইন্ড যেটা রয়েছে এটা যদি সে ওপেন রাখে খোলা রাখে তবে এই বিষয়গুলিকে সে খুব ভালোভাবে বুঝতে পারে হাজরত খলিফাতুল মুসি আউ্ওয়াল জামাতে আহমদিয়ার হাজরত মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি আলসাদ ইসলামের মৃত্যুর পর যিনি প্রথম এই জামাতের খলিফা হন হাজরত হাফেজ মৌলানা হাকিম নুরুদ্দিন রাজিয়াল্লা তালহ তিনি তার জীবনের একটি ঘটনায় শুনান আর যে ঘটনায় এই বিষয়টি আমাদের সামনে খুব পরিষ্কার হবে যে তার কাছে এক চোর চিকিৎসার জন্য আসে তো খালিফতুল মুবুল রাজি আলাহ তাল আনহো তার চিকিৎসা করেন এবং তিনি তার সম্বন্ধে জানেন তখন তিনি তাকে বুঝাতে চেষ্টা করেন যে ভাই তুমি যে চুরি করো এই যে লোকদের জিনিসপত্র নিয়ে নাও এ সমস্ত তো খুবই খারাপ কাজ গর্ভিত কাজ এটা তো শোভনীয় নয় তখন সে চোর বলতে শুরু করলো যে দেখেন শীতের প্রচণ্ড শীতে রাতের বেলায় খালি গায়ে কষ্ট করে আমি চুরি করি আর চুরি করার সময় আমরা কয়েকজন থাকি এবং সেখানে নিজের জীবনেরও আশঙ্কা থাকে ধরা পড়ার ভয়ও থাকে আবার পুলিশেরও ভয় থাকে তো বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমি চুরি করতে যাই পরিশ্রম করি আমি প্রচণ্ড পরিশ্রম করি আপনি তাকে খারাপ কাজ বলছেন এটা তো প্রচণ্ড পরিশ্রমের কাজ আর এই পরিশ্রম না হলে তো চুরি করতে পারবো না আমি সুতরাং এই পরিশ্রম করাকে সেই চোর নিজের জন্য খুব একটা ভালো কর্ম মনে করছিল আচ্ছা খালিফতুল মুসি আউল রুজ্লা তাল আলম বুঝলেন যে এই ব্যক্তির যে চরিত্র তার মাইন্ড তার যে কনসিয়াস মাইন্ড রয়েছে সেটা আসলে পরিষ্কার এই বিষয়ে একটা ধারণা তার হৃদয়ের মধ্যে সৃষ্টি করে দিয়েছে যেটা একটা ভালো কাজ এই সে এই চুরি করাটাকে সে নিজের পরিশ্রম বলে মনে করছে আজ খালিবতুল মুসি আব্বাল রুজিয়াল্লা তালু তাকে অন্যভাবে বোঝাতে চেষ্টা করলেন বিষয়টিকে তিনি অন্য কথায় লাগলেন এবং কিছুক্ষণ পর মূল বিষয়ে আসলেন এবং তাকে বললেন যে আচ্ছা বলো তো তুমি কিভাবে চুরি করো বললো যে চুরি করা খুব কঠিন একটা গ্রুপ হয় ঘরের লোককে মিলাই সে আমাদেরকে খবর দেয় টাকা পয়সা কোথায় থাকে সোনা কোথায় থাকে তো এইভাবে করে করে আমরা অনেক কষ্ট করে একটা পরিকল্পনা করে আর কষ্ট করে চুরি করি তারপরে হাজার খলিফতাল মুসি আওয়াল জিজ্ঞেস করলেন যে সোনা কি করো তোমরা বলে আমরা একজন সোনারকে যে সোনার কাজ করে তাকে কর্মকারকে আমরা ঠিক করে রেখেছি সে আমাদের জন্য সোনা গলিয়ে দেয় আর তখন আমরা তার থেকে নেই হাজার খলিফাদুল মুসি আওয়াল বলেন যে আচ্ছা সেই সোনা যে গলিয়ে দেয় সে যদি তোমাদের থেকে অর্ধেক সোনা রেখে নেয় বলে হ্যাঁ সেই খবিশ সে চোর এই কাজ করবে তাকে তো আমরা ছিলুচ্ছেদ করবো তখন হাসত খালিবতুল মুসি আব্বুল বললেন যে দেখো তুমি যখন অন্যের জিনিস চুরি করো তখন তুমি বললে যে এটা মেহনত আর পরিশ্রমের কাজ আর যে সোনা গলিয়ে দিচ্ছে সে যখন এটাকে এখান থেকে কিছু নিয়ে নিবে তখন তুমি তাকে খবিশ বলে গাল দিচ্ছ তাকে চোর বলে আখ্যায়িত করছো তো দেখো যে তোমার বিবেকও বলছে এই কথা তোমার সাবকনশিয়াস এই কথাটি আছে যে চুরি করাটা খারাপ কাজ এবং তুমি সেই সোনা যে গলিয়ে দিচ্ছে কর্মকার তাকে তুমি খারাপ বলছো তাকে তুমি চোর বলছো আসলে মানুষের প্রকৃতির মধ্যে বিষয়টি আল্লাহ রেখে দিয়েছেন তো মানুষ যদি একটু খুব গভীর ভাবে সামনে পরিষ্কার হবে সোজাবিন্দ আপনার ডান চোখে দেখা অনুষ্ঠান শুনছেন এখন জনাবুদ্দিন সাহেব হজরত মুসলিম আনহর পুস্তক থেকে পড়ে শোনাচ্ছেন সাহেব প্রিয় শ্রোতা ভাইবোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত হজরত উম্মুল মমিনিন আয়সার আজাল আনা খতমে নগুয় সম্বন্ধে বলেন উলু আন্নাহু খাতামুল আম্বিয়া এলা তাকুলু লাহ অর্থাৎ তোমরা তাকে অর্থাৎ হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাস্লামকে খাতামুল আম্বিয়া বলিবে তারপর কোনো নবীনাই এ কথা বলিও না তাকমেলা মাজমাউল বিহার পৃষ্ঠা পঁচাশি তফসিরিয়া আল দারুল মনসুর পঞ্চমখণ্ড পৃষ্ঠা দুশো চার ইয়া হইতে স্পষ্ট বোঝা যায় যে হররত উমুল মোমিনিন আয়সা রাজিয়াল ও আনাহা খাতামুল আমিয়া বলিতে প্রচলিত অর্থ তাহার পরে কোনো নবীনায় অর্থ গ্রহণ করিতে এবং ইয়াকে প্রসার করিতে সমগ্র উম্মতকে নিষেধ কর করিয়াছেন খতমে নব সম্বন্ধে হররত আলী রাজিয়াল্লাহ আনু এর অভিমত ও প্রণিদান যোগ্য কিতাবুল মাসাহিফ এ ইবনুল আম্বারি বর্ণনা করিয়াছেন যে আব্দুর রহমান আসলামী বলিয়াছেন আমি হাসান ও হুসাইনকে কোরআন কোরআন করিম ফরাইতাম অর্থাৎ তাহাদিকে তাহাদিগকে কোরআন ফরাইবার কাজ কাজে নিয়োজিত তিনি নিয়োজিত ছিলেন একদিন হরজত আলী ইবনে আবু তালেব রাজিয়াল্লাহ আনু আমার ফাঁস দিয়া अतिक्रम करी तक खातान नाविन अर्थात ता हरफे जेर द्वारा फरतेम जार अर्थ हलो खत्मकारी हरत आली रजियाल्लाह सुनिया तुम्हें पुत्र हरफर जे द्वारा खातमान नावियन फरईना बरता हरफे जबर सहित खतामान नावियन फरईवे अल्लाह तफिक दिन तप्री कबीर ধন্যবাদ জনাব শামসুদ্দিন সাহেব প্রিয়সোতাবিন্দ আমরা এখন আপনাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করছি দুইটি সু উন্নত রাস্তার দিকে আল্লাহ মানুষকে হেদায়ত দান করেছেন এ ব্যাপারটি সুরা আল বালাদে বলা আছে এ ব্যাপারটি বিস্তারিত আলোচনা করুন উত্তর দিচ্ছেন জানাব সালেহ আহমেদ সাহেব ধন্যবাদ আপনাকে मानुष के अल्लाह तलाटी सुनत रास्तार दिखे हेदाय दाना यवित्र कुर आयात रही जे भूर्वे प्रश्न हमें प्रश्न उत्तरे आल्ला तला मानुष प्रकृतर मध्य विषयटी रेखे दिए तायोन एवं मंदिर बाचार जे रास्ता আল্লাহ আল্লাহতালা তার প্রকৃতির মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তালা প্রত্যেক মানুষকে মন্দ কর্মের জন্য ঘৃণার সৃষ্টি করেছেন এবং ভালোর জন্য মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি করেছেন আপনি যে প্রশ্নটি করেছেন এটি সুরা আল বালাদের এগারো নম্বর আয়াত অউজবিল্লাহ সুরা আল বালাদ কুরআন শরীফের নব্বইতম একটি আল্লাহ আল্লাহতালা এই সুরাতে বলছেন অউজুবল্লাহ হিমিন শয়েতানির রিম ও হাদায় নাহ নজদায়ন আর আমরা তাকে মহত্তে আরোহণের দুটি পথ দেখিয়ে দিয়েছি দুটি সুউন্নত রাস্তা আমরা মানুষকে দেখিয়েছি সুরা আল বালাদের এটি এগারো নম্বর আয়াত তো এই আয়াতে আল্লাহতালা মানুষকে যে মানুষের প্রকৃতিতে এই বিষয়টিকে আল্লাহতালা প্রথিত করে দিয়েছেন যে মানুষ যদি উন্নতি করতে চায় তাহলে কোন পথটি তার জন্য শ্রেয় এবং মানুষ কোন পথে পরিচালিত হলে তার কল্যাণ হবে এই বিষয়টিকে অনুভব করার এই বিষয়টিকে তার হৃদয়ের মধ্যে আল্লাতালা শক্তি রেখে দিয়েছেন যে সে যেন বুঝতে পারে যে এটি হলো তার জন্য উন্নতির রাস্তা আর এটি হলো তার অবনতির রাস্তা হ্যাঁ অনেক মানুষ এটা মনে করে যে মিথ্যা না বললে তার উন্নতি হবে না এবং হয়তো মিথ্যাই তার উন্নতির রাস্তা অনেকে মনে করে যে অসৎ উপায় অর্জন করা এটাই তার উন্নতির রাস্তা তো আসলে কথা হলো এই মানুষের যখন প্রকৃতি যেটা আল্লাহ তালা রেখেছেন যে ভালো এবং মন্দের বিচারের যে ক্ষমতাটি মানুষ যখন নিজের স্বাধীনতায় সেই বিবেকের বিচার কর্মকে বিচার কার্যকে যখন মিসমার করে দেয় নিশ্চিহ্ন করে দেয় সে যখন তার বিবেগের সেই বিচারের উপরে নিজেকে পরিচালিত করে না বরং সে নিজের জ্ঞান এবং বুদ্ধিকে যেটা সে জগৎ এবং পরিবেশকে দেখে শিখে সেটাকে সে যখন তার সাবকনশিয়াসের উপরে কনসিয়াসের উপরে যখন প্রাধান্য দেয় তখন ধীরে ধীরে তার আত্মাটি মরে যায় তার আত্মার মধ্যে সেই বিচার করার ক্ষমতাটি শেষ হয়ে যায় যে এই মন্দ কাজটি আমার করা উচিত নয় কেননা সে জগৎ থেকে পরিবেশ থেকে সে উন্নতির সে রাস্তাইটা মনে করে নিচ্ছে যে এই মন্দকর্মটি করেই মিথ্যা বলেই ঘুষ খেই অসুদ উপায় উপায়ে টাকা পয়সা অর্জন করেই তার উন্নতি লাভ হতে পারে খ্যাতির শিখরে পৌঁছতে পারে তো এটা মানুষের প্রকৃতিতে আল্লাহ রেখেছেন পার্থক্য করার ক্ষমতা কিন্তু মানুষ যখন তার বিবেককে তার सबकनसिय uh, जागोत, माइंड के जखन य जगत जगत एवं जगतर परेशर प्राधान्य देना जगत के प्राधान्य दिते शुरू कर प्राधान्य दीते शुरू कर समाज हावा के समाज गति के समाज निर्देशित पथ के मन यटल तक तर आत्ताटी मरे जाए आल्ला तला जब हादेना होल्लास देंता দুটি প্রকাশ্য পথ দেখিয়েছি অর্থাৎ একটি সত্য সত্যের অপরটি মিথ্যার একটি কল্যাণের এক অপরটি অকল্যাণের একটি আধ্যাতিক উন্নতির অপরটি নিছক ইহোজাগতিক উন্নতির তো আল্লাহ তালা মানুষকে এসব প্রয়োজনীয় মাধ্যম উপকরণ পুরোপুরিভাবে দিয়েছেন যাতে সে সঠিক পথ বেছে নিতে পারে ভালো মন্দ বুঝতে পারে এবং মিথ্যা ও সত্যের মাঝে পার্থক্য করতে পারে তাকে শারীরিক ও আধ্যাতিক উভয় ধরনের চোখ দেযা হয়েছে যাতে সে মন্দ পরিত্যাগ করে ভালোকে বেছে নিতে পারে তাকে জীব ও ঠোঁট দেওয়া হয়েছে যাতে সে সঠিক পথ চাইতে পারে মানুষকে জিজ্ঞেস করতে পারে বলতে পারে প্রশ্ন করতে পারে যে একটু জানান যে ভালো কি এটা মন্দ পথে চললে আমি আল্লাহ তাল যেতে পারবো বা কোন পথে পরিচালিত হলে আমি ভালো হতে পারবো তো মানুষ যদি নিজের এই মুখকে বন্ধ রাখে আর নিজের জগৎকে এবং নিজের পরিবেশকে যদি সে তার জন্য পথ প্রদর্শক দাদা মনে করে নেয় তখন তার এই জীব আর ঠোঁট তার কোনো কাজে আসে না বরং সে এগুলিকেও অকেজও করে দেয় এবং মিথ্যার পথে পরিচালিত পরিচালিত হতে থাকে তো অতএব তার জীবনের সঠিক উদ্দেশ্যকে জেনে নিয়ে তা পাওয়ার জন্য আল্লাহতালা মানুষের মধ্যে বহু গুণাবলী এবং শক্তি দিয়েছেন মানুষ যদি সেগুলিকে কাজে লাগায় তো এই আয়তে আল্লাহতালা বলছেন যে আমরা দুটি রাস্তা তাকে দেখিয়েছি একটি সত্যের পথ একটি মন্দের পথ সত্যের পথে পরিচালিত হলে ভালো পথে পরিচালিত হলে সে তার মানুষত্বের যে চুল মার্গ রয়েছে চূড়ান্ত মার্গ রয়েছে যে উঁচু মোকাম রয়েছে সেখানে সে পৌঁছাতে পারে ধন্যবাদ জনাব সালে আহমেদ সাহেব প্রিয় শ্রোতাবিন্দা আপনারা ডান চোখে দেখা অনুষ্ঠান শুনছেন ভয়েস অব ইসলাম বাংলাতে এখন জনাব শায়দ মাসুদ সাহেব রুহানি খাজাইন থেকে পড়ে শোনাবেন ধন্যবাদ জনাব সাহেবুল ইসলাম সাহেব হজর মুশিমাদাম তার জামাত গঠনের উদ্দেশ্য সম্পর্কে একই বিষয়ে বলতে গিয়ে বলেন কখনো মনে করবে না যে খোদাতলা তোমাদেরকে বিনষ্ট করবেন তোমরা খোদার হাতে রোপিত এক বীজ বিশেষ যা ভূপৃষ্ঠে বপন করা হয়েছে খোদাতালা বলেছেন এই বীজ বর্ধিত হবে পুষ্প প্রদান করবে শাখা প্রশাখা সর্বদিক দিয়ে প্রসারিত হবে এবং এটা রূপে পরিণত হবে সুতরাং ধন্য তারা যারা খোদার বাক্যে ইমান রাখে এবং মধ্যবর্তীকালীন বিপদাবলির জন্য ভীত হয় না কারণ বিপদাবলির আশাও আবশ্যক যেন খোদাতালা তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের সীয় দাবিতে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী যে ব্যক্তি বিপদের সময়ে পদস্খলিত হয় সে খোদার কোনো অনিষ্টই করতে পারে না তার দুর্ভাগ্য তাকে জাহান নামে উপনীত করে তাদের উপর বিপদের ভূমিকম্প আসবে দুর্ঘটনার তুফান বইবে জাতিগণ তাদের প্রতি হাসি বিদ্রুপ করবে জগৎ তাদের প্রতি উপেক্ষামূলক ব্যবহার করবে পরিশেষে তারা বিজয় লাভ করবে এবং আশিসের দ্বার সমূহ তাদের জন্যে উদ্ঘাটিত করা হবে খোদা তালা আমার জামাতকে অবহিত করার জন্যে আমাকে সম্বোধন করে বলেছেন যারা ইমান এনেছে এরূপ ইমান যে তাতে কোনো পার্থিব স্বার্থ বা লালসার সংমিশ্রণ নেই এবং সেই ইমান যা কপটতা কিংবা ভীরুতায় দূষিত নয় এবং এটা আজ্ঞানুবর্তিতার কোনো দিক থেকেই বঞ্চিত নয় এমন লোকজন খোদার প্রিয় তাদের প্রত্যেক পদক্ষেপ সত্যের পদক্ষেপ ধন্যবাদ শাহেদ মাসুদ সাহেব প্রিয় শ্রোতাবৃন্দ আপ আপনারা হজরত মুসি মাহমুদ আলহামের আধ্যাত্মিক ধনভাণ্ডার থেকে শুনলেন এখন আমরা আপনাদের তৃতীয় আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রশ্নটি হচ্ছে মানুষের জন্ম মৃত্যু ও পুনরুত্থান এই পৃথিবীর সাথে সংযুক্ত এ ব্যাপারটি বিস্তারিত আলোচনা করুন উত্তর দিচ্ছেন জনাব সালে আহমেদ সাহেব ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য কথা হলো এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ইসলাম এই দাবি করে কোরআন শরীফও এই কথাটি আমাদেরকে জানিয়েছে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 এটিকেও বোঝার ক্ষমতা আল্লাহ তার প্রকৃতিতে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জল্লাহ আপনি যে প্রশ্নটি করেছেন তাতে এই বিষয়টি আপনি আলোচনা করতে বলেছেন যে পৃথিবীতেই মানুষের জন্ম হবে মৃত্যুও হবে এবং পুনলত্থিতও এখান থেকেই হবে এটি কোরআন মজিদের এক অমোঘ বাণী যা আল্লাহতালা আমাদেরকে জানিয়েছেন তিনি সৃষ্টিকর্তা আমাদের এবং তিনি আমাদের সাথে কি করবেন আমাদের জন্য কি বিধান রেখেছেন এ মানবাত্মার সাথে আল্লাহ তালার যে বিধান আল্লাহ তালা তৈরি করে রেখেছেন তার সম্পর্কে তিনি আমাদেরকে জ্ঞাত করেছেন আপনি যে প্রশ্নটি করেছেন তা সুরা তহা যেটি কোরআন শরীফের ২০ বিশ নম্বর বিষ্টম সুরা এর ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তালা এ আয়তে বলছেন আউজুব্লাহমিন শতম মিনহা খালাক না কুম ওয়া ফিহা নঈদ হুকুম ওয়া মিনহা নখ রেজ হকুম তো আরতান অর্থাৎ এই পৃথিবী থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি এবং এর মাঝেই আমরা তোমাদের ফিরিয়ে নেব আর এ থেকেই আমরা তোমাদের আবার বের করব পুনরুত্থিত করব এই আয়েরটি যখন শবদেহ কবরে রাখা হয় এবং কবরে মাটি দেওয়া হয় তখনও এই আয়েরটি উচ্চারণ করা হয় প্রথমত বিষয় হলোই যে আল্লাহতালা অংশীবাদিত্বের এই আয়তা খণ্ডন করেছেন যে ফিরাউন যাদের এখানে উল্লেখ রয়েছে মুসালসলামের জাতির যাদের প্রতি প্রেরিত হয়েছিলেন পুরাও জাতির প্রতি এবং এই পৃথিবীতে এখনো অনেক এরকম জাতি রয়েছে ধর্ম রয়েছে যারা এই বিশ্বাস করে যে আত্মাগুলো নক্ষত্র থেকে এই পৃথিবীতে এসেছে অথবা চন্দ্র অথবা সূর্য থেকে এই পৃথিবীতে এই আত্মাগুলো এসছে এবং এই আত্মাগুলো এই পৃথিবীতে থাকে আবার সেই সমস্ত নক্ষত্রে বা চন্দ্রে বা সূর্য চলে যায় হিন্দুদের মধ্যে সূর্য বংশীয় এবং চন্দ্রবংশী লোক রয়েছে মনে হয় যে এখান থেকেই যে তাদের এই ধারণা যে সমস্ত আত্মাগুলো সেখান থেকে এসছে ফের জাতীয় এ কথাে বিশ্বাস করত যে আত্মাসমূহ তার নক্ষত্র থেকে পৃথিবীতে এসে নিপতিত হয়েছে তো আল্লাহ তালা এখানে তার নিজের সত্তার কথা এখানে বলছেন যে কোন নক্ষত্র থেকে কোন চন্দ্র থেকে কোন সূর্য থেকে তোমাদের আত্মা এখানে আসে না নিজে নিজে নেমে আসে না বরং আমি মহান স্রষ্টা আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি বাইরে থেকে কেউ সৃষ্টি করে নেই আমি আল্লাহ আমি তোমাদের সৃষ্টিকর্তা তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি এবং আরেকটা জেনে নাও বিধান আমার যে এই পৃথিবীতেই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে পৃথিবীর বাইরে তোমরা যেতে পারবে না এই পরিবেশকে ছেড়ে এই কে ছেড়ে তোমরা কোথাও গিয়ে থাকতে পারবে না এবং অনুরূপভাবে এই পৃথিবীর যে উপকরণদী রয়েছে এই উপকরণ ছাড়া এই পরিবেশ ছাড়া তোমরা বাইরে কোথাও যেতেও পার না এবং এখানে মরতে হবে এবং এখান থেকেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে তো আল্লাহ তালা অংশীবাদিত্বের এখানে খণ্ডন করেছেন যারা নক্ষত্র পূজারি সূর্য পূজারী চন্দ্র পূজারী যারা আত্মা সম্পর্কে অন্যান্য ধারণা রাখে অন্য কাউকে আল্লাহ ছাড়া স্রষ্ট মনে করে তাদের এখানে আল্লাহতালা খণ্ডন করেছেন এ আয়েরটি হাজরত ইশা আলহ সুসলামের মৃত্যুর উপর একটি অকট্য যুক্তি আমাদের সামনে উপস্থাপন করে এ আল্লাহ তালা বলছেন যে এই পৃথিবীতে এই পৃথিবী থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে এবং এখান থেকেই তোমাদের বের করা হবে আল্লাহ তালা এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে এই পৃথিবী ছাড়া অন্য কোনো কোথাও যাওয়া তোমাদের জন্য সম্ভব না হতে পারে যে অনেকে আপত্তি করে দিতে পারে যে তাহলে যারা নবচারীরা রয়েছে তারা কিভাবে আকাশে যায় কথা হলো যদি আপনি একটু একটুখানি মনটা খুলে দেখেন তো নবচারীরা এই পরিবেশ নিয়ে যায় তাদের জীবিত থাকার জন্য যে উপকরণে দি দরকার যে খাদ্য দরকার সাত তারা এই পৃথিবী থেকে নিয়ে যায় সেখান থেকে কোনো কিছু তারা তৈরি করে না সেই পরিবেশে তারা নিঃশ্বাসও নিতে পারে না সেই পরিবেশের কোনো খাদ্য নেই তাদের দেহের জন্য সম্পূর্ণ রূপে এই পৃথিবী থেকে তাদেরকে নিয়ে যেতে হয় পৃথিবীর খাদ্য পৃথিবীর বায়ু এই সব কিছু নিয়ে যেতে হয় এ ছাড়া তারা জীবিত থাকতে পারে না এখন হাজরত ইসা আলাহস্লা সালাম যিনি আল্লাহর একজন নবী ছিলেন যিনি একজন মানুষ ছিলেন তিনি এই পৃথিবীর বায়ু এই পৃথিবীর খাদ্য ছাড়া কীভাবে যেতে পারেন সেই যুগেতে বিজ্ঞান উন্নতিও করে নাই যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাবে বা খাদ্যগুলিকে ট্যাবলেট আকারে নিয়ে যাবে তো সে সময় তো কিছুই ছিল না আল্লাহ আল্লাহতালা যে বিধান তৈরি করেছেন এই বিধানের বাইরে কোনো কাজ করে না পবিত্র কুরআ আল্লাহ দালে বলেছেন লজিদ আলী সুন্নতলা হেতিল্লা আল্লাহ তালার যে একটি বিধান রয়েছে এই বিধানে মধ্যে তুমি কোনো পরিবর্তন দেখবে না আজ আদম আলাইস্লা সাল্লাম থেকে নিয়ে আজাদ মোহাম্মদ এক লক্ষ চব্বিশ হাজার বা লক্ষ চব্বিশ হাজার আম্বিয়ায়ক রাম বলা হয় যে পৃথিবীতে এসছেন তাদের কারোর সাথে আল্লাহ তালা কোনো অপ্রাকৃতিক আচরণ করেনি কাউকে আল্লাহ অতি মানব বানাননি যদি এই পৃথিবীতে অতি মানব হওয়ার ছিল তাহলে তিনি হাজরত মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহ সাল্লাম হোদ্দেন যাকে তায়েফের ময়দানে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল এবং কষ্টে তিনি হাঁটতে পারছিলেন না পা রক্ত জমাট হয়েছে আমরা পায়ের সাথে লেগে গেছে জুতা আর সেই কষ্টে তিনি তায়েফ থেকে মক্কা পর্যন্ত হেঁটে এসছেন আল্লাহ যদি চাইতেন তাহলে হাজরত মোহাম্মদ আরবী সাল্লাহ আলী সে তায়েফের ময়দান থেকে মক্কা নিয়ে আসতে পারতেন দেখেন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন প্রাণ ভয় সর গুহায় আশ্রয় নিয়েছেন রাত কাটিয়েছেন সাপের ভয় কত ধরনের যাতনা কষ্ট করে রসুল করিম সাল্লাহ উলি সাল্লাম মদিনায় গেছেন যদি আল্লাহ তালা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামের সত্যিকারের আল্লা খোদা হয়ে থাকেন আর যদি হাজার মোহাম্মদ মুস্তফা সাল্লাহ উলি সাল্লাম আফজল রসুল হয়ে থাকেন খাতাম নবীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে মক্কার থেকে মদিনায় উড়িয়ে নিয়ে চলে যেতে পারতেন কিন্তু আল্লাহতালা বিধানে এমনটি রাখেননি নবীরা এই পৃথিবীতে ধৈর্যের চরম দৃষ্টান্ত উপস্থাপন করে থাকেন আল্লাহর জন্য কোন ধরনের ত্যাগ এই পৃথিবীতে ত্যাগ করতে হয় আম্বায়ক রাম তাদের নিজেদের জীবনে সে ত্যাগ স্বীকার করে আমাদেরকে দেখিয়ে দেন খোদার জন্য এই কষ্ট কষ্টসহ্য করতে হয় যেমনটি হাজরত মোহাম্মদ রবি কষ্ট কষ্টসহ্য করে আমাদেরকে দেখিয়েছেন ঠিক ইসালাহ সালাত সাল্লাম ও আল্লাহর একজন নবী ছিলেন নগণ্য নবী ছিলেন তার জীবনে এতটুকু কষ্ট আসলো না আর তিনি তার অনুসারীদের জন্য কোনো দৃষ্টান্ত রাখলেন না এটা কেমন হতে পারে সুতরাং এই আয়াত সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দেয় এই পৃথিবীতেই মানুষকে এই পৃথিবী থেকে জন্ম হয়েছে এই পৃথিবীতেই মৃত্যু হবে এবং এই পৃথিবী থেকেই মানুষ পুনরুদ্ধিত হবে জাল্লাহ ধন্যবাদ জনাব সালাহ আহমেদ সাহেব প্রফেসর জামা আহমেদ বাংলাদেশ এখন জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব হজরত মুসলিমাউদ রাজিয়াল তাল আনহর পুস্তক থেকে পড়ে শোনাচ্ছেন থ্যাংক ইউ জনাব সাহিউল ইসলাম সাহেব প্রিয় শ্রোতা ভাই বোনেরা আহমদীগণ সমগ্র কোরআনে ইমান রাখে যদি কোরআনের একটি অক্ষর তারা অবিশ্বাস করে তাহলে সে আর মুসলমান থাকতে পারে না অনেকে মনে করে আহমদিগণ সমগ্র কোরআন শরীফ মানে না আংশিকভাবে মানে সম্প্রতি অনেকেই বলিতেছেন যে আলেমগণ তাহাদিকে তাহাদিগকে এই কথা বলিয়াছেন ইয়া আহমদিয়াতের শত্রুগণের রচিত একটি মিথ্যা বই আর কিছু নয় আমদিগণ কোরআন শরীফের অপ অপরিবর্তনীয় বলিয়া বিশ্বাস করে কোরআন শরীফের বিসমিল্লা হইতে আর নাস নাসের সিন পর্যন্ত প্রত্যেকটি শব্দকে আল্লাহ কর্তৃক অবতীর্ণ এবং অবশ্য মান্য মনে করে ফিরিস্তাদের প্রতি মান কেউ কেউ বলে আমোদিগণ ফিরিস্তা ও শয়তানের অস্তিত্ব স্বীকার করে না ইয়েও একটি মিথ্যা অপবাদ কোরআন শরীফে ফিরিস্তা ও শয়তানের উল্লেখ্য উল্লেখ আছে আমদিগণ কোরআন শরীফের উপর বিশ্বাস গিয়া কীভাবে অস্বীকার করিতে পারে খোদার ফজলে ফিরিস্তারা ফিরিস্তার প্রতি আমাদের বিশ্বাস তো আছেই অধিকন্ত আমরা ইয়ও বিশ্বাস করি যে কোরআন শরীফ অনুসারে চলিয়া চলিয়া ফিরিস্তার সংসর্গ লাভ করা যায় ফিরিস্তার নিগরীতে জ্ঞান সঞ্চয় করা যায় এই প্রবন্ধের লেখক স্বয়ং ফ্রিস্তার নিকটেতে অনেক কিছু শিখে আছেন এক ফ্রিস্তা আমাকে সুরা ফাতেহার তাফসির শিখিয়াছিলেন সেই অবধি সুরা ফাতেহার জ্ঞান অপরন্তভাবে আমার নিকট খুলিয়া গিয়াছে আমি দাবি করিয়া বলিতেছি যে আমি মিন্স আমদিয়া জমাতের দ্বিতীয় গলিবা হজরত বসির উদ্দিন মাহমুদ আহমদ রাজিউল্লাহনু অন্য যে কোনো ধর্মের লোক তাহার সমগ্র সমগ্র ধর্মগ্রন্থ যে পরিমাণ আধ্য আধ্যাত্মিক তত্ত্ব বর্ণনা করিতে পারিবে খোদার ফসলে তা হইতে অনেক বেশি জ্ঞান আমি শুধু সুরা ফাতে হইতেই বর্ণনা করিতে পারি বহুদিন হইতে আমি এই দাবি করিতেছি যে কিন্তু কেউই আমাকে পরীক্ষা করিতে আসে নাই আল্লাহর অস্তিত্ব ও একত্বের প্রমাণ রসুলের অবশ্যকতা ও পূর্ণ শরিয়াতের লক্ষণাবলী মানব মন্ডিলের জন্য আহমেদ অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমরা যে অনুষ্ঠানটি পরিচালনা করছি এটি হচ্ছে ডান চোখে দেখা অনুষ্ঠান তো শামসুদ্দিন ভাই এবং সায়দ মাসুদ সাহেব আমাদের এই ডান চোখে আপনি যদি কিছু যোগ করতে চান কয়েক ডান বলতে এ এটাকে আধ্যাত্মিক শোক বুঝায় আর বাম চোখ বলতে যারা ধর্মের প্রতি অনুরাগ রাখে না তাদেরকে বাম শোক বলে বুঝায় ধান চোখ যেমন হজম হোসেম বলিয়াছেন যে দরজালের ধান চোখ থাকবে না অর্থাৎ দরজাল ধর্ম সম্বন্ধে কিছু বুঝবে না ওকে ধন্যবাদ শামসান সাহেব আমাদের কয়েক সেকেন্ড বাকি আছে শ্রোতাবিন্দু আপনারা আমাদের ওয়েব পেজটি রিফ্রেশ করে নেবেন আমরা মূল চব্বিশ ঘন্টার অনুষ্ঠানে চলে যাব ওইখানে আমরা নতুন নতুন অনুষ্ঠান সংযোগ করছি বাচ্চাদের অনুষ্ঠান বড়দের অনুষ্ঠান তো সবারই উপযোগী অনুষ্ঠান ইনশাল্লাহ আসবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ হিমেন শেত নিজে ওকুকু ফমষ sha